আনা সিবনু মালিক রজিয়াল তাল্লান্ন হতে বর্ণিত নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা রুকু ও সাজদাগুলো যথাযথভাবে আদায় করবে আল্লাহর শপথ আমি আমার পেছন হতে বা রাবি বলেন আমার পিঠের পেছন হতে তোমাদের দেখতে পাই যখন তোমরা রুকু ও সাজদা করো